বাংলা মানবতা সমাধান আসসালামুকমত্রক আলহামদুলিল্লামিন ওমতিনসলীন ওলাহ ওজমাইন ওসান্দিন আহাদৃষ্ঠ বংলার পৃথিবীর বিভিন্ন অঞ্চলের দর্শক বৃন্দ শুরুতে জানাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ কিতাব উত্তিদ এর দর্শি কিতাব উত্তেদ আমরা দীর্ঘদিন ধরে এর দর্শ শুনে আসছি যে দর্শটি ছিল আল্লাহ সবহানা হুয়া তালাকে বাদ দিয়ে কোনো আলেম আলামা বা কোনো আমির ওমার এমন ক্ষেত্রে আনুগত্য করা যে তারা আল্লাহ সুবাহআর হারামের বিধানকে হালাল করে দেয় অথবা আলালের বিধানকে হারাম করে দেয় সেক্ষেত্রে তাদের অনুসরণ করা যেন আল্লাহ সবহানা হাত আলার সমকক্ষ তাদেরকে দাঁড় করাই গণ্য হয় সে বিষয়ে আমরা বিশেষ করে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর অনুসরণ সেক্ষেত্রেও আমরা গত গতদর্শে আলোচনা শুনেছি এ এদর্শে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। লেখক রহমা উল্লাহ তিনি কিতাব উত্তাপ হেদের উনচল্লিশতম অধ্যায় বেঁধেছেন একটি আয়াত দিয়ে যে আয়াতটি সুরা নিসা এর ষাট নম্বর আয়াত আল্লাহ রাবুল্লা আলমিন যারা মুনাফিক ইসলাম থেকে মুখ ফেরাতে চায় ইসলামের বিষয়গুলিকে বাস্তবায়ন করতে চায় না এবং করতে দিতেও চায় না তাদের একটি চিত্র আল্লাহ রাবুল্লাহ আলমিন তুলে ধরেছেন এই আয়াতে ষাট এবং একষট্টি নম্বর আয়াতে লেখক রহমা উল্লাহ इचा और कैकटी आयात नहीं अलत्यार आलोच्य विषय सुबह एर विधान अनुजी एक जन्म अमिन मुस्लिम के तरह गोटा जीवन परिचालना करते व्यक्ति तर समाज तर तर तरह सकल क्षेत्री आल्लासला अनुजाई एक ममिन मुस्लिम निजे परिचालित हो अन्न के परिचालना कर आल्ला विधान अनुजी एट ममिन एर वैशिष्ट एक जन ममिन क्योंकि आल्लर विधान छाड़ा आल्ला विधान के बर्जन कर विधान दिए परिचालना आल्ला विधान से प्राधान्य दे তাহলে সে কখনো মমিন থাকতে পারে না শেষের কে হয়ে যাবে এবং সে হারিয়ে ফেলবে লেখক তিনি অধ্যায়টি বেঁধেছেন একটি গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে আয়াত আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেন তুমি কি লক্ষ্য করেছ তাদের প্রতি এবং তোমার পূর্বেও যা নাজিল হয়েছে সেগুলির প্রতিও তারা ইমানদার বলে ধারণা করে দাবি করে এবং তোমার পূর্বে নাবির আসুলদের প্রতি যা নাজিল করেছি সেগুলির প্রতি তারা ইমানদার বলে ধারণা করেছি তারা তাগুতের কাছে তাদের ফায়সলা ও মীমাংসার জন্য ধরণা দেয় যদি আল্লাহ সুবাহ আল্লাহর বিধানকে বর্জন করে অন্য কোন বিধানকে গ্রহণ করতে যায় সেটির নামই হলো সংক্ষিপ্ত করা হয় যার এই বিধান মানা হয় সেটার নামই হলো তাগুত এমামুল কাইম রাহমা তিনি তাগুতের সংজ্ঞা দিতে গিয়ে খুব সুন্দরভাবে তিনি বলছেন ও তাগুত মূলত অনেক রয়েছে ও রোয়া ও হা খাম যার মূল হল পাঁচটি সর্বপ্রথম তাগুত হল বড় তাগুত শ হলো সবচেয়ে বড় তাগুত কারণ শয়তান এই মানুষকে আল্লাহ এবং তার রসুলের পথ থেকে বিমুখ করে থাকে আমরা আজকে যে আয়াতটি শুরু করেছি সুরান ষাট নম্বর আয়াত সেখানে আল্লাহ রাবুল আনমিন শেষে বলছেন ওয়াইমাঈদা শয়তান চায় মানুষকে প্রকাশ্যভাবে চূড়ান্তভাবে পথভ্রষ্ট করতে তুই শয়তান এই মানুষকে আল্লাহ এবং তার রসুলের বিধান বর্জন করে অন্যের বিধান গ্রহণ করার দিকে নিয়ে যা ইমামুল কাই ইম রাহিম বলছেন সবচেয়ে বড় তাগুদ যেটা তাহলে শয়তানো অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাগুতকে তাগুদকে তোমরা অস্বীকার করো গোমরাহির দিকে নিয়ে যাবে পথভ্রষ্ট করে ফেলবে শান এই তাদেরকে নিয়ে খেলছে এরপরের আয়াতে আল্লাহ রবী আলমিন বলেন একষট্টি নম্বর আয়াতে انزل الله والرسول যখন তাদেরকে বলা হয় আসো যা আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহর রাসূল নাজিল করেছেন সেগুলি প্রতি সেগুলি অনুযায়ী চলবো আমরা রা আইতাল মুনাফিকিনা ইয়াসুদুদুন আনকা সুদা দেখবা যে আল্লা প্রতি সত্যিকারী অন্তর থেকে দাবি করে তাহলে তার দায়িত্ব তার কর্তব্য হল কোরআন এবং সুননার বিপরীত বিষয়গুলিকে সে প্রত্যাখ্যান করবে সেগুলিকে সে গ্রহণ করতে পারে না কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা স্বীকৃতি দেওয়ার পরেও সে যদি মানুষের রচিত বিধান নিয়ে চলতে চায় ইসলাম গরহিত বিধান দিয়ে নিজেকে চালাতে চায় তাহলে আসলে ব্যাখ্যা করতে গিয়ে একজন বিদ্যান তিনি বলছেন যে ব্যক্তি কোরআন এবং সুন্না যে তাগুতকে অস্বীকারের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন বিধান গ্রহণ করা কেবল মাত্র আল্লাহ এবং আল্লাহর অনুযায়ী হবে আর দ্বারা হতে পারে এছাড়া আর অন্য কোনো পথ নেই আর যে ব্যক্তি কিতাব সন্নাকে বাদ দিয়ে ভিন্নভাবে ভাবে বিধান নিতে যাবে ফকাত্তা ও জাবিহি হাদি সেটি হলো আমরা শুধু মসজিদে আসে কিতাব এবং সুন্নাকে মানার চেষ্টা করি মসজিদ থেকে বের হয়ে গেলে আমরা কিতাব সুনার আলোকে বিধান নিতে চাই না নিতে পারিনা বা না। সেটা ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক স্বেচ্ছাই হোক আর অপরাগতাই হোক আমরা মসজিদ মাদ্রাসার বাইরে আসলে আর কিতাব শুননকে নিচ্ছি না নিজেদের মন করা মানুষের তৈরি করে দেওয়া বিধানই হলো আমাদের তখন বিধান কোনো কক্ষনো কোনো মিন এর কাজ এটা হতে পারে না আল্লাহ আলমিনে সার আসলে তারা ইমানদার নয় এরা শুধু দাবি করে তারা শুধু ইমান একষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন যদি তাদেরকে বলা হয় যে আসো সত্যিকারে যদি তোমরা ইমানদার হ আল্লাহ এবং তার রাসুলের বিধানের দিকে আসো প্রকৃতপক্ষে শয়তান তাদেরকে চূড়ান্ত ভাবে করতে চায় এটাই হলো শয়তানের কৌশল আর তাদের ভ্রান্ততা প্রিয় বন্ধুরা আসুন আমরা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 रेखे जावा कर रियाजन देख रियाजुले आज सन्दा छटाय सम्प्रचार दोपुर बारोटाये Dialogue. dialogue discussion discussion debate rebuttal. rebuttal rebuttal conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shommuk somore protiriyoshpotibar আসসালাম আলাইকুম তারা তাদের জীবনের সকল ক্ষেত্রের বিধান গ্রহণ করবে একমাত্র আল্লাহ সুবাহ এবং তার রসুলের দেওয়া যে বিধান সেই বিধানে তারা আল্লাহ এবং তার রসুলের বিধানকে বর্জন করে অন্য কোনো পক্ষ থেকে তৈরি করা বা নিজেদের মন করা বিধান কখনো গ্রহণ করতে পারে না যদি আল্লাহ সুবাহানাহ তালার বিধানকে বর্জন করে অন্য কোনো বিধানকে গ্রহণ করতে যায় সেটির নামেই হল তাগুত আর তাগুতের সংক্ষিপ্ত সংজ্ঞা খুল্লুমা ও বিদ্যামিন্দ্লাহ ফাহিনা তাগুত আল্লাহ সুবাহানহ তালাকে বাদ দিয়ে যারই আনুগত্য করা হয় যার এই বিধান মানা হয় সেটার নামই হলো তাগুত এমামুল কাইম রহেমাল তিনি তাগুতের সংজ্ঞা দিতে গিয়ে খুব সুন্দরভাবে তিনি বলছেন ও তাওয়া তাগুত মূলত অনেক রয়েছে ও রোয়া ও খাম শাতুন যার মূল হল পাঁচটি সর্বপ্রথম তাগুত হল বড় তাগুত ও ইবলিস শতান হলো সবচেয়ে বড় তাগুত কারণ শতান এই মানুষকে আল্লাহ এবং তার রাসুলের পথ থেকে বিমুখ করে থাক আমরা আজকে যে আয়াতটি শুরু করেছি সুরানম্বর আয়াত সেখানে আল্লাহ রাবুল আনামিন শেষে বলছেন শয়তান চায় মানুষকে প্রকাশ্যভাবে চূড়ান্তভাবে পথভ্রষ্ট করতে তুই শয়তান এই মানুষকে আল্লাহ এবং তার রাসুলের বিধান বর্জন করে অন্যের বিধান গ্রহণ করার দিকে নিয়ে যা যে ইমাম ইবনুল কাইম রাহমহ বলছেন সবচেয়ে বড় তাগুত যেটা তা হলো শয়তান এরপরে তিনি আরো কয়েকটি তাগুতের বর্ণনা দিয়েছেন তিনি বলছেন তাগুত হলো সেই ব্যক্তিও মানি যে ব্যক্তি তার কাছে মানুষ আসে ধর্ণা দিবে তাকে আল্লাহর মতো মেনে চলবে এমন যে ব্যক্তি সেও হলো তাগুত তো আল্লাহর মতো মেনে চলবে এটা দুই ধরনের দুই শ্রেণীর মানুষও হতে পারে एक श्रेणी मानुषन मार्का जरा फेराउन जेम चेल्लार विधान ना मेने विधान मानवर श्रेणी मानस श्रेणी होते मानुष के इसलमान आल्लर पथे ने नाम दिए का मानुष के सेजदा दे पाए मानुष के पड़ार তার পায়ে মানুষকে মাথা নোয়ার নত করার পরিবেশ যে সৃষ্টি করে দেয় এবং এটাকে যে পছন্দ করে সে হলো এ তাগুত সেই তাগুতের আলোচনা করতে গিয়ে তিনি বলছেন ওমানি ইলমাল যে ব্যক্তি এই দাবি করে যে আমি গাইবের বিষয়ে জানি সেও হলো একশ্রেণীর তাগুত কারণ গাইবের বিষয়ে জানেন একমাত্র আল্লাহ সুবাহ অনুরবভাবে তাগুতের মধ্যে আরো তিনি নিয়ে এসেছেন হাকামা বেগর আল্লাহ সব মানুষের জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন সে বিধানকে বর্জন করে যে ভিন্ন বিধান অনুযায়ী মানুষকে চালাতে চায় মানুষকে পরিচালনা করতে চায় বা নিজে চলতে চায় এটাও একটা তাগুত প্রিয় বন্ধুরা লেখক রাহমহল্লা তাই তিনি এ অধ্যায় তিনি বেঁধেছেন এমন বিষয়কে কেন্দ্র করে যে মানুষ তার জীবনের সকল ক্ষেত্রে व्यक्तिगत जीवने परिवारिक जीवने सामाजिक जीवने राष्ट्रीय जीवने सकल क्षेत्रे से विधान ग्रहण कर एकम्र आल्लाह और रसुलर का जो आल्लाह तरह रसुलर विधान छाड़ा अन्य विधान से ग्रहण करते जाए तो कौन परिपूर्ण ममिन नये से कौो ममिन होते शयतान पूर्णभव पथभ्रष्ट कर फेले निजे शुद्ध से मम दाबी करते যেমন আল্লাহ রাবুল আলমিনের মধ্যে বলছেন করেছ দেখেছ তাদের কথা যারা ধারণা করে দাবি করে আন্না হুম আহ তারা ইমানদার এটা দাবি করে কিন্তু আবার তারা আল্লাহকে বাদ দিয়ে কাছে গিয়ে বিধান চায় आल्ला आलाम तरचयरल मौखिक भाव दावी करदारदार नमान जर मतर ईमानदार मनाफे ईमान नए जखने आल्लासूल विधान के मेने जाना से उत्साह आग्रह आल्लासुल मे नार्जन चेष्टा कर প্রিয় বন্ধুরা লেখক রহমহল্লা এখানে আরো কিছু চিত্র তুলে ধরেছেন কিছু আয়াত নিয়ে এসে আল্লাহ রাবুল্লাহ তাদেরকে যখন বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না বিপর্যয় সৃষ্টি দুধরনের হতে পারে বিপর্যয় সৃষ্টি দুই ধরনের হতে পারে একটা হলো घर बाड़ी इत्यादि विभिन्न भांगा भांगी इत्यादि माध्यम एक विपर्य सृष्टि होते और एक विपर्जय होते आल्ला सुबहना आल्लात लिप्त हारमे विपर्जय फसाद अल्लाह रबुल्ला आलमीन बेबिचार करो बेबारे लिप्त हो आल्लाब्ल आलम चुरी करो ना तारा चुरी करो आल्ला रब्ल आलम सूद खेओना तला सूद खा अल्लाह रब्ल आलम घुष निओना तारा घुष निब्लाब्ल आलम दुर्नीति कर तुर्नीति তারা সেটা করবে না আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাতে তারা লিপ্ত হবে আল্লাহ রবী আলমিন অন্য আরেক আয় বলছেন আজকে যে সব বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের আজাব বিভিন্ন রকমের কিছু আমরা বিপর্যয় দেখছি এটা হল বেমা ক্যা এই দিন না এগুলি হল মানুষের উপার্জিত বিষয় মানুষ যেন তার কর্মের মাধ্যমে এগুলি উপার্জন করে নিয়ে আসছে এই বিপদগুলি এই জলোচ্ছ্বাস এই সুনামি এই সিদর আর আইলা আর ইত্যাদি আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন ইসে جتو غولي دكشي شغولي الله رب العالمين بولتن ظهر الفصاد في البر والبحر بما كسبت ايدي الناس اي في تيبيت جي بيبور جي فصاد ايغولي شدو منوشير كريتو كرمي ايغولي كتنين ياشجي الله رب العالمين ششغولتن بما كسبت ايدي الناس ليوديقهم بعد اللذي عملو تارا جي عمل قولي كوتشتادر جي قاز قولي اي قازر جي پرتيدان تارا پابش সেটা তো দুনিয়া নয় শুধু সামান্য তাদেরকে চাখানোর জন্য তাদেরকে বুঝানোর জন্য আশা করা যায় তারা হয়তো বা ফিরেও আসতে পারে লেখক রাহমহ অনুরূপ ভাবে আরেকটি আয়াত নিয়ে এসেছেন আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে শান্ত পরিবেশ হওয়ার পরেও আবার তোমরা পৃথিবীর পরিবেশকে অশান্ত করো না তারা কি জাহেলি যুগের সেই হুকুম জাহেলি যুগের সেই বিধান জাহেলি যুগের সেই নিয়ম রীতি সেটাই তারা কামনা করছে অথচ ওমান जरा आल्लर प्रति एकने विश्वासारल्ला के विश्व के विश्वासार् ईमानदार से आल्ला आल्लर विधान छाड़ा विधान ग्रहण करते जीवन जेको पर्याय ना क्यों परिपूर्ण ईमानदार हवार जन আল্লাহ রাসুল সাল্লাম যা নিয়ে এসেছেন সেই অনুযায়ী গেলে মানব না তাহলে কখনো পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয় প্রিয় বন্ধুরা এমনই ভাবে লেখক রাহমহুল্লাহ এখানে আরো কয়েকটি বিষয় নিয়ে এসেছেন যেমন একটি আসার নিয়ে এসেছেন আলমতলা আয়াত পেশ করেছি সুরান এই আয়াতটি অবতীর্ণের কারণ সম্পর্কে তিনি বলছেন যে এই আয়াত অবতীর্ণ হয়েছে একজন মোনাফিক আর একজন ইয়াহুদ দুইজনের মাঝে একটা তর্ক হয়েছে তাদের পারস্পরিক লেনদেনের বিষয়ে ঝগড়া এখন এই ঝগড়ার সমাধান তারা কার কাছে নিবি যে ইয়াহুদ সে জানে যে সাল্লাম তিনি কখনো ঘোষ নেবেন না বা কারো পক্ষে দেবেন ভাবে তিনি কোনুদ বলছে ফাইসলার জন্য যাব আর যে মুনাফেক সে জানে মুনাফেক দুর্বল ইমান ঠিক নয় বাহ্যিক ইমান প্রকাশ করছে আসলে সে ইমানদার নয় সে জানে যে ওখানে গেলে আমি পাবো না কারণ সেখানে ন্যায় বিচার হবে এজন্য সে বলছে যে না আমরা সেখানে যাব না বরং কি করবো আমরা যাব অমুক জ্যোতিষী বা গণক রয়েছে তার কাছে আমরা এটা ফায়সালার জন্য যাব এভাবে যখন সে দাবি করে তাদেরকে কেন্দ্র করেই আল্লাহ রাবুল্লাহ আলমিন এ আয়াত নাজিল করলেন যে আসলেই যারা প্রকৃত ইমানদার নয় ভাবে শুধু ইমানের দাবি করে তারা আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী ফায়সালা নিতে চায় না তারা ফায়সালা নিতে যায় তাগুতের কাছে প্রিয় বন্ধুরা আমাদের দর্শের সময় শেষ হয়ে গেছে বাকি অংশ ইনশাআল্লাহ আমরা পরবর্তী দর্শে কিছুটা শোনার চেষ্টা করব আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের বিধানকেই আমাদের জীবনের বিধান হিসাবে গ্রহণ করে নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক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 थ्री जीरो আমি জানা দেবী আপনারা দেখছেন